أعوذ بالله من الرجيم. بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله সাম ساء ما كانوا يعملون আম্মা বাদ সম্মানিত ভাইরা। আজকের পর্বে আমরা বইটির প্রথম অধ্যায়ে শুরু করবো ইনশা আল্লাহ প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ এবং এর আবশ্যকতা এবং তাদের জন্য কঠোর সতর্কতা যারা জিহাদ করে না ইমাম ইবনে নহাস রহিমুল্ল তার বইয়ের প্রথম অধ্যায় কোরআনের কয়েকটি আয়াত দিয়ে শুরু করেছেন প্রথমেই সুরা বাকারার। দুই সোল নত কুতি বাল কুমুল কিতুল্লকুম ও সহ ও সু হিব্বুষ হু আলকুম ওম লতা তোমাদের ওপর যুদ্ধ ফরস করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর বস্তু তো আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতে আমাদেরকে যুদ্ধ করার হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ ফরজ হওয়ার ব্যাপারে নির্দেশ এসেছে কিন্তু আল্লাহ নিজেই বলছেন যদিও সেটা আমরা পছন্দ করি না কিন্তু এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে কারণ আল্লাহ আমাদের জন্য সেটাই নির্ধারণ করেন যেটা আমাদের জন্য ভালো কিন্তু আমরা সেটা বুঝতে না পেরে নিজেদের মন মতো জীবন পরিচালনা করি কিন্তু সাহাবা রদিয়া আল্লাহতুল্লাহমগণ এমন ছিলেন না আসলে যুদ্ধ তো এমন এক জিনিস যা সাধারণত মানুষের কাছে অপছন্দনীয় সাহাবা রদিয়াল্লাহ তুল্লাহমগণও নিজে থেকেই যুদ্ধ করতে চাচ্ছেন বা কিতাল করতে চাচ্ছেন আসলে বিষয়টা এমন ছিল না কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে যাদের কাছে জিহাদের দুঃসাহসিকতা অভিযান এসব খুব রোমাঞ্চকর লাগে এমন কি আগের জাতিদের জন্য আমরা তালুতের জাতির কথা জানি তারা প্রথমে জিহাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানা ছিল কিন্তু যখন তাদের জিহাদের হুকুম দেয়া হলো তখন তারা পিছু হটে গেল। আর আল্লাহ আল্লা সুবাহানুহতলা আমাদেরকে নিজেই বলে দিয়েছেন যে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য উত্তম আর হয়তো তোমরা কিছু পছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য উত্তম নয় আসলে সাহাবার রদি আল্লাহ তুল্লাহুঙ্গন সবসময় সেটাই করতেন যেটা আল্লাহ তাদের জন্য উত্তম বলেছেন তাদের মন তাদের ইচ্ছা শক্তি তাদের অন্তর যেটা ভালো বলতো ওনারা সেটা করতেন না ওনারা প্রবৃত্তির বা নফসের অনুসরণ করতেন না আর এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করা যখন ইব্রাহিম আলহিমাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তান ইসমাইল আলি ইসাল্লামকে কুরবানি করছেন তিনি এরপর যখন তার ছেলের মাথা কুরবানি করার জন্য প্রস্তুত হলেন তার হাতে চাকু আর তার চাকুর নিচে প্রিয় সন্তান এ অবস্থাকে আল্লাহ সুবাহান হাত তালা কি বলেছেন এই অবস্থাকে আল্লাহ সুবাহান তালা বলেছেন ফালাম্মা আসলামা আল্লাহ এটাকে ইসলাম বলেছেন যখন ইব্রাহিম আলহি ইসাল্লাম ছুরি হাতে তার সন্তানকে আল্লাহর আদেশে কুরবানি করতে উদ্যত হচ্ছেন আল্লাহ সেটাকে বলেছেন ইসলাম তাহলে ইসলামের অর্থ কি আপনি আল্লাহর আদেশের আনুগত্য করবেন সেটা আপনার ইচ্ছা হোক বা না হোক পছন্দ হোক বা না হোক আপনার অন্তরকে আপনার প্রবৃত্তিকে তা সন্তুষ্ট করুক বা নাই করুক আপনি করবেন এ কারণে না যে আপনার করতে ভালো লাগে বা আপনার করতে ইচ্ছা করছে বরং শুধুমাত্র এ কারণেই যে আল্লাহ চান আপনি তা করুন ব্যাস আল্লাহর হুকুম এজন্যই আপনি করবেন এটাকেই আল্লাহ আল্লা সুব্বাহানো তালা বলেছেন ইসলাম এরপর সুরাবাকার দুইশ চুয়াল্লিশ নং আয়াত আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রাখ নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন সব কিছু শুনেন এরপর সুরাব আকার দুইশো নং আয়াত সহজমূহ বিল হিম وَالْحِكْمَةَ উদুজল অুহুমুিখ মূম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 এখানে ইমাম আল হালিমি তার সুয়াব আল ইমান গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে তিনি যদি বিশ্বাসীদের দ্বারা অবিশ্বাসীদেরকে প্রতিহত না করতেন এবং বিশ্বাসীদেরকে ইসলাম রক্ষা করার এবং কুফরের সৈন্যদলকে ধ্বংস করার কর্তৃত্ব না দিতেন তাহলে দুনিয়ায় কুফরের সাম্রাজ্য কায়েম হতো এবং সত্য ধর্ম ইসলাম নিঃশেষ হয়ে যেত এটা প্রমাণিত যে দিন টিকে থাকার কারণ হচ্ছে জিহাদ এবং জিহাদের এই বৈশিষ্ট্যের কারণে এটি ইমানের ভিত্তি হবার যোগ্যতা রাখে তিনি এখানে বলেছেন ইসলাম ধর্ম জিহাদের দরুন জিহাদের মাধ্যমে টিকে আছে তো এই ছিল এই বইয়ে উল্লেখিত প্রথম কয়েকটি আয়াত এ পর্যায়ে একটি হাদিস উল্লেখ করছি ইবনে ওমর রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত একটি হাদিস রাসুল সাল আলহি সাল্লাম বলেন আমাকে আদেশ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া উপাস্য হওয়ার যোগ্য আর কেউ নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন আল্লাহর রাসুল নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয় অতপর যদি তারা সেটা করে তবে তাদের রক্ত ও সম্পদ আমার থেকে নিরাপদ সেসব ব্যতীত যা ইসলামে রয়েছে এবং তাদের হিসাব আল্লাহ সুবাহানুহতআল্লার সাথে হবে তো এই হাদিসটি বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা আহমদ আল বাহাকি ইবন হাব্বান আলদারকুতনি এবং ইমাম মালিকে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর আবু হুরাইরা জাবির ইবন আবদুল্ল আনাস বিন মালিক জারির ইবিন আব্দুল্ল আউস ইবনে আবু আউস ইবনে আব্বাস সাহল ইবনে সাদ আর নুমান ইবনে বাসির তারেক ইবন আসিয়াম আবু বাকরাহ মুওয়াজবিন জাবাল এবং সামুরা বিন জুনদুব অর্থাৎ এই হাদিসটির সনদ নিয়ে কোনো সন্দেহের এই অবকাশ নেই এই হাদিসটি হলো মোতাওয়াতির অর্থাৎ সম্পূর্ণ শক্তিশালী হাদিসগুলোর একটি এই হাদিসে বলা হচ্ছে আমাকে আদেশ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া উপাস্য হওয়ার যোগ্য কেউ নেই এবং মোহাম্মদ সাল্লি আসলাম হলেন আল্লাহ রাসুল নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত আদায় করে তাহলে এই হাদিসটি এবং কোর আনের আয়াত লাকর হাফিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জোড়া জোরি নেই তাহলে এখানে এই দুটির মধ্যে সামঞ্জস্য কীভাবে হবে আরও একটি আয়াতে বলা হয়েছে আফা আংতা তুক্রিহ্ন হাত্তা ইয়িন অর্থাৎ তুমি কি মানুষকে জোর করতে পারো বিশ্বাসী হওয়ার জন্য তাহলে এই আয়াত এবং হাদিসের মধ্যে কিভাবে সমন্বয় ঘটানো যায় হাদিসে তো বলা হচ্ছে তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা বলে লা লাহা ইল্লা আবার কোরআনের আয়াতে বলা হচ্ছে দিনে কোনো জোরা জরি নেই কিভাবে দুটোর সমন্বয় করবে ইবনে হাজার রহিমহল্ল এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য মানুষের সাথে যুদ্ধ করা হয় এই উদ্দেশ্য অনেক উপায় অর্জন করা যেতে পারে এটি যুদ্ধের মাধ্যমে অর্জন সম্ভব অথবা আল্লাহর বিধান মেনে নিয়ে জিজিয়া দেওয়ার মাধ্যমে সম্ভব এছাড়াও মুসলিম ও অমুসলিমদের মাঝে চুক্তির মাধ্যমেও এটা হতে পারে তবে চুক্তি কোনো অবস্থাতেই কাফিররা আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারবে না জিজিয়া হলো মুসলিম খিলাফাতে খ্রিস্টান ও ইহুদিদের ওপর যে কর আরোপ করা হতো সেটা তো এখানে বলা হচ্ছে হয় মানুষ ইসলাম গ্রহণ করবে অথবা তারা আল্লাহর হুকুম মেনে নিবে এবং জমিনে আল্লাহর হুকুমেরই কর্তৃত্ব থাকবে ফলে আহলে জিম্মা হল সেসব অমুসলিম যারা আল্লাহর হুকুমের কর্তৃত্ব মেনে নিয়েছে এবং তারা মুসলিমদের জিজিয়া প্রদান করে এরই প্রমাণ হিসেবে যে হাঁ তারা নিজেদের উপরে আল্লাহর হুকুমের কর্তৃত্ব মেনে নিয়েছে তাহলে হাদিসে আর আয়াতের মাঝে কোনো অসঙ্গতি আর থাকলো না কোনো ব্যক্তিকে এককভাবে দিন গ্রহণের জন্য বাধ্য করা হচ্ছে না কারণ কারো অন্তরে জোর করে কিছু ঢুকিয়ে দেয়া যায় না কিন্তু এই দুনিয়ার জমিন শুধু আল্লাহর আর এর ওপর অধিকার শুধু আল্লাহর বান্দাদের আল মুতাকিমদের এরপরের হাদিসটি আল হাকিম বর্ণনা করেছেন এবং তিনি এটিকে সহি বলেছেন আবু মুসান্না আল আব্দি বলেন আমি আবু আল খাসাসিয়াকে বলতে শুনেছি আমি রাসুল সাল্লাহ সাল্লামের নিকট গেলাম এবং বললাম যে আমি তার কাছে বায়া দিতে চাই আবুল খাসাসিয়া রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ইসলামে বায়া দিতে চাচ্ছিলেন তো রাসুল সাল্লাহ সাল্লাম তার বায়া গ্রহণ করলেন আল্লাহ ছাড়া আর কেউই উপাস্য হওয়ার যোগ্য নেই এবং রাসুল উল্লাহ সাল্লাহাম আল্লাহর প্রেরিত রাসুল এই সাক্ষ্য দেয়ার এবং পাঁচ অক্ত সালাদ পড়ার রমাজানে রোজা রাখার জাকাত প্রদান করার হজ করার এবং আল্লাহর উদ্দেশ্যে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিতে বললেন আবুল খাসাসিয়া একজন সৎ ব্যক্তি ছিলেন তাই তিনি রাসুল সাল্লাহ আলাইস্লামকে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম এগুলোর মধ্যে দুটি কাজ আমি করতে পারবো না প্রথমটি হলো জাকাত দেয়া কারণ আমার কাছে মাত্র ১০টি উট আছে আর এটাই আমার সম্পূর্ণ সম্পদ দ্বিতীয়টি হলো জিহাদ কারণ আমি শুনেছি যে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে দৌড়ে পালাবে সে আল্লাহর ক্রোধের শিকার হবে আমার ভয় হয় যদি আমি যুদ্ধের সম্মুখীন হই হয়তো আমি মৃত্যুকে ভয় পাব এবং আমার নাপস আমাকে ব্যর্থ করবে তো জিহাদের ব্যাপারে তার দুশ্চিন্তা ছিল যে সে হয়তো উল্টো একটা কবিরা গুনা জড়িয়ে পড়বে যদি সে ভয় পেয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করে বসে তো তিনি নিজের জন্য সেই রিস্ক নিতে না তার হাত এবং বললেন সদাকাওনা এবং তাহলে তুমি প্রবেশ করবে সদাকাওনা তাহলে তুমি প্রবেশ করবে এই দুটি আমল ছাড়া জান্নাতে যাওয়া দুষ্কর হবে এরপর আবু আল খাসিয়া বললেন রাসুল সাল্লু আলিয়াল্লাম তার উল্লেখিত প্রতিটি বিষয়ের উপর আমার প্রতিস্তুতি গ্রহণ করলেন তৃতীয় হাদিস ইবনে মুজাম আল কারীর থেকে আল তাবরানি বর্ণনা করেন এবং হাদিসটি হাসান হাদিসটিতে একটু বিশেষ মনোযোগ দেবেন কারণ হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করার আগে আমি একটি প্রশ্ন করে নিতে চাই জিহাদ কি স্বয়ং নিজেই একটি স্বতন্ত্র ইবাদত নাকি এটি অন্য কাজ সম্পাদনের মাধ্যম মাত্র জিহাদ কি অন্য কোনো উদ্দেশ্য বা কাজ শেষের উপায় মাত্র নাকি এটা নিজেই একটি ইবাদত অন্য কোনো কাজ বলতে ধরুন অমুসলিমদের মুসলিম হওয়া বা খিলাফতের উদ্দেশ্য হতে পারে জিহাদ কি তাহলে এসবের নিয়তে অর্জনের মাধ্যম নাকি জিহাদ জিহাদের নিয়তেই একটি বড় ইবাদত উত্তরটি হচ্ছে জিহাদ আসলে নিজেই একটি ইবাদত আর এর স্বপক্ষে দলিল কি কারণ খুব সহজেই এমন বিতর্ক উপস্থাপন সম্ভব যে জিহাদ দাওয়াত ও খিলাফাত বা অন্য কিছু সাধনের মাধ্যম মাত্র যার মানে এটা দাঁড়ায় যে যদি মানুষেরা মুসলিম হয়ে যায় তাহলে আর জিহাদ করার পিছনে যুক্তি কী তো জিহাদের আর কোনো প্রয়োজন নেই যদি ধরুন আমরা এমন বলি যে জিহাদ নিজেই একটি ইবাদত না বরং মাধ্যম মাত্র তাহলে মানুষকে তো অন্য মাধ্যমে দাওয়াত দেওয়া সম্ভব আর মানুষ যদি অন্য পন্থায় ইসলামে চলে আসে তাহলে তো জিহাদের আর কোনো প্রয়োজনই নাই তাহলে এর সপেক্ষে দলিল কী যে জিহাদ নিজেই একটি ইবাদত চলুন এই হাদিসটি পড়ে নেই এবং বোঝার চেষ্টা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নইলে একজন মানুষ খুব সহজেই বলতে পারবে যে জিহাদ করার কি দরকার আমরা ইসলামী লিফলেট বিলি করতে পারি বই বের করতে পারি বইয়ের দোকান দিতে পারি তাহলে মানুষের সাথে যুদ্ধ করার কী প্রয়োজন সালামা বিন নুফাইল রদিয়া তালহু বলেন আমি রাসুল সাল্লুসাল্লামের পাশে বসেছিলাম তখন একজন লোক আসলো এবং বলল हे अल्लाह रसुल्लाम घोड़ागुली के त्याग हम अस्त्रगुलो नामिए रखा हम अने के दावी करुद्ध नहीं मक्का विजय पर इसलाम विजय शेष घोड़ागुलो त्याग अस्त्र नामिए रेखे देखा हो, हो बस इसलम तो विजित गे मानुष इसलमे प्रवेश कर चलो व्यवसा वाणिज्य फिर जामारगुलो देखाशुना करी और बुझी को जिहद नहीं तो रसल सल्लाह सल्लम क्यूलें রাসুলসাল্লাম বললেন তারা মিথ্যে বলছে যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে এবং আমার উম্মার একদল আল্লাহর জন্য যুদ্ধ করবে এবং যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না আল্লাহ একদল মানুষের অন্তর্কে পদভ্রষ্ট করে দিবেন যাতে মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করার মাধ্যমে উপকৃত হতে পারে এবং তারা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সময় আর হয় মানে বিচারের দিন এবং ঘোড়াগুলির কপালে মঙ্গল নিহিত থাকবে কিয়ামত পর্যন্ত এবং ইয়াজুজ ও মাজুজের বেরিয়ে আসার আগ পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটবে না আর নাসাই এই হাদিসটির ব্যাখ্যায় আল সিন্ধি বলেন ঘোড়াগুলির অবমাননা বলতে বোঝায় তাদের অবজ্ঞা করা এবং তাদের গুরুত্বকে কম বা নিচু করে দেখা অথবা যুদ্ধে তাদেরকে ব্যবহার না করা যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে কথাটির পুনরাবৃত্তি করার কারণ হল এর গুরুত্ব প্রকাশ করা এবং এর অর্থ হলো যুদ্ধ কেবল প্রসারিত হচ্ছে এবং আল্লাহ সদ্য এর আদেশ দিয়েছেন সুতরাং কি করে এটা এত তাড়াতাড়ি সমাপ্ত হয় অথবা এর অর্থ হলো প্রকৃত যুদ্ধ মাত্র শুরু হয়েছে কারণ এতদিন তারা তাদের রাজ্যের অভ্যন্তরে যুদ্ধ করেছে আরবের ভূমিতে কিন্তু এখন সময় এসেছে সৈন্য নিয়ে দূরবর্তী ভূমিতে যাওয়ার আর উল্লেখিত এই বিষয়টি স্পষ্ট হয় আউ বকর সিদ্দিক রদুল্লাহতুল্লানহু এবং ওমর রদুল্লাহতুল্লানহু এবং তাদের পরবর্তী সময়ে পরিচালিত জিহাদের সংখ্যা ও মুসলিমদের বিজয়ের প্রসারতার দিকে লক্ষ্য করলে সে সময় মুসলিমরা আরব ভূমির বাইরে গিয়ে জিহাদ করেছেন আর আসলে সেটা ছিল জিহাদের স্বর্ণযুগ সে সময় মুসলিমরা রাসুল সাল্লুসাল্লামের সময়ের চাইতেও বেশি জিহাদ করেছেন তারা চারিদিকে জিহাদের নতুন নতুন ক্ষেত্র উন্মুক্ত করেছিলেন এরপরে তিনি বলেছেন আর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ কারো কারো অন্তর্কে পদভ্রষ্ট করে দিবেন এর অর্থ কী এর অর্থ হলো আল্লাহ বিশ্বাসীদেরকে কিছু মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ দেবেন যদিও এর দ্বারা কিছু মানুষের অন্তর্কে ইমান থেকে কুফরের দিকে পদভ্রষ্ট করে দেয়া লাগে তবুও রাসুল সাল্লাহ আলুসাল্লাম বলছেন যে ধরুন সবাই মুসলিম হয়ে গেছে তখনও আল্লাহ কিছু মানুষকে বেছে নেবেন এবং তাদেরকে পদভ্রষ্ট করে দেবেন যেন জিহাদের ইবাদত বন্ধ না হয়ে যায় ফলে জিহাদ নিজেই একটি ইবাদত অন্য কিছু হাসিলের জন্য বা অন্য কিছু নিয়াতে না জিহাদের নিয়াতেই জিহাদ একটি স্বতন্ত্র ইবাদত অন্য কোনো উদ্দেশ্য সাধনের মাধ্যম মাত্র এমন নয় কারণ আল্লাহ বিশ্বাসীদেরকে তার জন্য যুদ্ধ করার এবং তাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ থেকে বঞ্চিত করবেন না অর্থাৎ আল্লাহ এই উম্মাকে কখনোই জিহাদ করার সুযোগ থেকে বঞ্চিত করবেন না জিহাদের সুযোগ সবসময়ই বিদ্যমান থাকবে শুধু এতটুকুই যে কে সেই সুযোগ গ্রহণ করবে আর কে তা থেকে মুখ ফিরিয়ে নেবে এটা এই বিষয়ের ওপর খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস কারণ এই হাদিস এটা বলছে যে আল্লাহ সুবাহান হাত তালা এটা চান যে জিহাদের ইবাদত মানুষ অনুসরণ করুক আল্লাহ জিহাদের পথে অটল এই দলকে সম্মানিত করতে চান তাদের সাব দিতে চান ফলে তিনি সব সময় তাদের জন্য লক্ষ্যও তৈরি করে দেবেন ফলে লক্ষ্য সবসময়ই বিদ্যমান থাকবে যেন এই তয়িফা জিহাদ চালিয়ে যেতে পারে এখানে বলা হয়েছে আল্লাহ কারো কারো অন্তরকে পদভ্রষ্ট করে দিবেন যেন আল্লাহ তাদেরকে এর মাধ্যমে রিজিক দান করতে পারেন এখানে রিজিক হিসাবে হতে পারে যে আল্লাহ তাদের শাহাদাতের রিজিক দেবেন অথবা হয়তো সোয়াবের রিজিক দিবেন, অথবা আল্লাহ তারা তাদেরকে গণিমতের রিজিক দিবেন। রিজিক বলতে এসবগুলি বোঝাতে পারে ঘোড়াগুলোর কপালে মঙ্গল রয়েছে এর অর্থ প্রতিদান এবং পুরস্কার অথবা সম্মান এবং মহিমা বিশ্বাসীদের ঘর হলো আসাম এটি তারা বোঝাচ্ছে যে শেষ জমানায় এটি ইসলামের শক্তির কেন্দ্র এবং জিহাদের ভূমি হবে এখন আমাদের মনে এই প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আমরা রাসুল সাল্লাহসাল্লামের জীবনের ছোট থেকে ছোট বিষয়গুলো জানি আমরা রাসুল সাল্লাহ আলাইস্লামের জীবনের খুঁটিনাটি বিষয়গুলো বইতে পড়েছি মসজিদে বয়ান শুনেছি যেমন আমরা হয়তো তাহারা এর উপর হাদিসগুলো শুনেছি এবং আরও কিছু শুনেছি টয়লেটে যাওয়ার আদব সংক্রান্ত কত হাদিস মসজিদগুলোতে এগুলো বলা হয়ে থাকে কিন্তু জিহাদের এই হাদিসগুলো আমাদের কাছ থেকে গোপন করে রাখা হয় কেন আমাদের বিশেষ আলেমগণ কেন এতদিন এই হাদিসগুলো সম্পর্কে না জানিয়ে আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছেন যখন এই হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে এটা শয়তানের চক্রান্ত দিনের এই গুরুত্বপূর্ণ দিকগুলো মুসলিমদের থেকে লুকিয়ে রাখা সেটা পালনে বাধা সৃষ্টি করা শয়তানের চরম চক্রান্ত আর এই চক্রান্ত বাস্তবায়নে কিছু ওলামায়ে সু বা পদভ্রষ্ট ও দরবারি আলেমরা অগ্রগামী থাকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন এরপর পঞ্চম হাদিস আনাস রদিয়াল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লিয়াম বলেন অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমার সম্পদ অস্ত্র এবং জিব্বা দ্বারা সম্পদের ব্যাপারটা আসলে স্পষ্ট আর সাধারণত সম্পদ স্বশরিলে যুদ্ধ করার আগে আসে আর শেষে উল্লেখ করা আছে জিব্বা দ্বারা জিব্বা দ্বারা যুদ্ধ বলতে কী বোঝায় ইবনে নহাসম্লা বলছেন তোমাদের জিব্বা দ্বারা বলতে বোঝায় অবিশ্বাসীদেরকে এমন সব কথা শোনানো যা তারা শুনতে পছন্দ করে না এই হাদিসটি সহি আল নাসাই আবু দাউদ আহমদ এবং আল হাকিমে এরপর ষষ্ঠ হাদিস রাসুল সাল আলাইস্লাম বলেন তোমাদের জন্য আমার পাঁচটি আদেশ রয়েছে শোনা মান্য করা যুদ্ধ অর্থাৎ জিহাদ করা হিজরত করা এবং জামায়াতবদ্ধ হয়ে থাকা এই হাদিসটি রয়েছে তিরমিজি আহমাদ আব্দুর রাজাক আর এটি হাসান ইবনে আব্বাস হতে বর্ণিত যে রাসুলসাল্লাহ সাল্লাম বলেন মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই কিন্তু জিহাদ এবং নিয়াত বা অভিপ্রায় আছে এবং যদি তোমাদেরকে যুদ্ধের জন্য রাগ দেয়া হয় তবে যুদ্ধ করো এই হাদিসটি বুখারি ও মুসলিমে রয়েছে এবার কর আনের একটি আয়াত খেয়াল করুন সুরা আত তা একচল্লিশ নং আয়াত তোমরা অভিযানে বেরিয়ে পড় হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায় হোক এবং তোমাদের সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর জন্য যুদ্ধ করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এই আয়াতে খিফাফা ও আসি অর্থাৎ এই হালকা অথবা ভারী দ্বারা কী বোঝাচ্ছে আবি সালেহ এর মত অনুযায়ী যুবক এবং বয়স্ক কাতাদাহ বলেন সক্রিয় অথবা নিষ্ক্রিয় কর্মশক্তিপূর্ণ শক্তিপূর্ণ অথবা তার বিপরীত এক বর্ণনা রয়েছে যে আবু আয়ুব আল আনসারি রদিয়াল্লাহ লহু এক বছরের জন্য জিহাদ থেকে বিরতি নিয়েছিলেন অতপর তিনি এই আয়াতটি তিলওয়াত করলেন এবং বললেন এই আয়াতে আমি আমার জন্য কোনো অজুহাত খুঁজে পাই না ফলে তিনি আবার জিহাদ আরম্ভ করলেন একটা বিষয় খেয়াল রাখা জরুরি যে তাদের জিহাদ ছিল জিহাদ আত্মাল মানে সেটা ছিল আক্রমণাত্মক জিহাদ মানে ফরজে কি ফায়া সেটা আত্মরক্ষামূলক জিহাদ ছিল না সেটা ফরজে আইন ছিল না আর জোহরি বলেন ইবনে আল মুসাইয়াব সেনাবাহিনীতে যোগদান করার আগেই বার্ধক্যের কারণে তার চোখ হারান তাকে বলা হলো তুমি তো অসুস্থ তিনি বললেন আস্তাক ফিরুল্লহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ বলেন খিফা ফা ও কলা হালকা এবং ভারী যদি আমি যুদ্ধ করার ক্ষেত্রে অসমর্থ হই তবুও সৈন্যদলের সংখ্যা তো বৃদ্ধি করতে পারবো এবং তোমাদের মালামালের দেখাশোনা তো করতে পারবো ইবনায়াল মুসাইয়াব একজন তাবেই তিনি বলছেন আমি যদি যুদ্ধ নাও করতে পারি আমি তোমাদের সাথে যাব এবং তোমাদের মালামাল পাহারা দেবো সুহারণাল্লাহ এমন অনেকে আছে যাদের কোনো অজুহাত না থাকা সত্ত্বেও তারা যুদ্ধ থেকে পলায়নের জন্য সব ধরনের তর্ক করে আবার এমন কিছু মানুষও আছে যাদের যুক্তিপূর্ণ অজুহাত থাকা সত্ত্বেও তারা যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করার জন্য সব ধরনের তর্ক করে আব্দুর রাজ্জাক হতে বর্ণিত মাখোল নামের একজন তাবিয়ে ছিলেন তিনি কিবলার দিকে মুখ ফিরে দশবার আল্লাহ নামে শপথ করতেন যে যুদ্ধের জন্য বেরিয়ে পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক এরপর তিনি দ্বিতীয়বার শপথ করতেন একইভাবে আবারও তৃতীয়বার করতেন এভাবে দশ বার শপথ করে বলতেন এরপর তিনি তার আশেপাশে সবার দিকে ফিরে বলতেন তোমরা কি চাও আমি আরও শপথ করে বলবো দশ বারের চেয়েও বেশি শপথ করে বলবো যে জিহাদের জন্য বেরিয়ে পড়া তোমাদের জন্য বাধ্যতামূলক আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি হানা রব্বিকা রবিল্লা ইজতি আম্মাই আসিফুন ও সালাম আলমুরসালিন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন